আবু বক্রাহ রাজে আলাহ্ন বর্ণিত নাবি সাল্লা সাল্লাম বলেন আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন হতে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল আজও তা সেভাবে আবর্তিত হচ্ছে বারো মাসে এক বছর এর মধ্যে চারটি মাস সম্মানিত জুলকাদা, জুল হিজ্জা ও মুহারম তিনটি মাস পরস্পর রয়েছে আর একটি মাস হলো রজবি মুজারা যা জুমাদা ও সাবান মাসের মাঝে অবস্থিত